আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে হাতে ওল اعوذ <معبد> بالله ولا اشرك به شيئا وبذلوا للحي يستعانا وبذلوا القربى واليتاما والمرضى وبذلوا جاريت الصام والشارح وما عمل لك الا ما الله لا يغفر لمن عصى ذلك العالمين اقرا عليه الصلاه والسلام واحتفل الى جاء يسكن في ماء قال عليه والسلام سبحانك لا علم إلا ما علمتنا إنك أنت العليم الأقيم ربي اشرحني صبري ويسلمني أمري واحد আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শান্তিময় জীবন দান করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকল দুঃখ দূর করেন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা এবং আনতেন নেক সুরায়ে ইশাতে আয়া আয়া শরমতে মুআফফাল আলাল আনসর কোরে ওয়া ইয়া আল্লাহ ইয়া परजीवी कुल का अस्तित्व कर रहा है वन यारा मानव तथा पशु जाति के बीच जरा की चीज पर ছাতি যার সাথে আগ্রহ দেখা হয় নাই খরচ হয় নাই আবার একটু বড় এই জীবির সাথে আর কোনদিন জায়গাতে পারেনা এমন দিন অগ্ন যারা অধিমুক্ত কর্মচারী ভালো আস তার ওই মিললাম ঠিক মানুষ দান এবং আল্লাহ এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন না যারা অহংকারী আর যারা তার সাথে এক কানের আচরণ ঠাকুর মুসলিম তাহলে কি মুসলিম প্রতিবাদ তোমার যে প্রতিবেশী তার সাথে বলা হচ্ছে আক দিন আক দিন হল আচরণ করল এক বলে একটা হলো আপনি আমার সাথে ভালো আচরণ করলেন আমি আপনার সাথে ভালো আচরণ করলাম এই জায়গায় তো আপনিও আমার সাথে ভালো করলেন আমিও আপনার সাথে ভালো করলাম এটা তো বদলাম আপনি আমার পাওনা আমাকে দিলেন আমিও আপনার পাওনা আপনাকে দিলাম এটা হল বদলা আপনি আমার সাথে ভালো আচরণ করছেন আমি আপনার সাথে ভালো আচরণ করব আপনি আমার প্রাপ্ত সম্মান আমাকে দিলেন আমিও আপনাকে শ্রদ্ধা সম্মান দিলাম আরেকটা হল আপনি আমাকে দিলেন আমার যে পাওনা আপনার কাছ থেকে আমার পাওনাটা আমি খাইলাম কিন্তু আপনার পাওনাটা আমি আমার কর্তব্য মনে করে আবার দায়িত্ব মনে করে আমি আপনার পাওনাটা আপনার কাছে দিয়ে দিলাম এবং আমি যে পাই কি কথাও বললাম এমন আচরণ করলাম যে আমার শুরু পাওনা নাই আপনি আমার কাছে পান আমি আপনার কওনাটা আপনাকে দিলাম হ্যাঁ আমার দায়িত্ব আমি পালন করলাম আপনি আমার সাথে থাকেন কোন ব্যক্তির সাথে এমন আচরণ করার কে হয় একটান এক টান সে আমারটা আমাকে দেয় আমি তার সাথে ঠিক দিচ্ছি এটাকে বলা হয় কি আল্লাহ রসুল প্রতিবেশী তোমার যে প্রতিবেশী তার থেকে আছে সে যদি তোমার পাওনা তোমার প্রতি তার শ্রদ্ধা ব্যক্তি ভালোবাসা আন্তরিকতা এটা নাও দেখি হিসেবে তার প্রতি তোমার পক্ষ থেকে আন্তরিকতা তোমার পক্ষ থেকে তার যে পাওনা পাওনাটাকে পুরসোধ করে দাও এটা যদি পুরসোধ করো তাহলে কিন্তু ঠিক মুসলমান হওয়ার আগাম মুসলমান হওয়ার জন্য শর্ত হল মুসলমান হওয়ার জন্য যে গুণ অর্জন করতে হবে সে গুণটা হল প্রতিবেশীর সাথে ভালো আছে এবং সৎ আছে যে প্রতিবেশীর সাথে সৎ সে ইমানের দাবিতে কালে পরিপূর্ণ সে পরিপূর্ণ মত আর প্রতি ঋষিদের ছাত্রী যার আচরণ ভালো না সে ইমানে ইমানে মুসলিম হিসেবে সে পরিপূর্ণ সে বুঝতেই পারবে অন্য আরেকটা হাদিস আপনাদেরকে চলে আলাদি কি বলতে বলছে সে কোন লিম আল্লা কত ওই ব্যক্তি না আল্লাহর কথম করে বলতেছি ওই রাখে না আল্লাহর কথম করে বলতেছি ওই ব্যক্তি ইমান ডাকেন কয়বার বলছেন কয়েবার তিনি বলছেন এবং কিভাবে বলছেন এমনি না স্বাভাবিক ভাবে কত খাই কত খাচ্ছেন কে আল্লাহ বলতে আল্লাহ পতন করে বলছি লাইফ নেই ওই ব্যক্তি ইমান রাখেন আল্লাহ পতন করে বলতেছি ওই ব্যক্তি আল্লাহর পতন করে বলতেছি ওই ব্যক্তি ইমান রাখতেন আমায় একটা প্রশ্ন করলেন্লাহ অমাদ আল ব্যক্তি ইমান রাখতেন কার ব্যাপারে আর কে কি মান প্রতিবেশীরা তার ভয়ে কমতি করার সব সময় তার শুরু তার পক্ষ থেকে নির্যাতনের হাদিস আপনাদের কিছু শোনাই আল্লাহ রসুল্লাহ হাজি করতেছেন জান্নাত জান্নাতে প্রবেশ করবে না না ইয়ার কোনলা মানুষ যার বহু বাবা যার প্রতিবেশীরা তার অনিষ্ট থেকে নিরাপদ নিজেদেরকে নিরাপদ মনে করে সব প্রতি প্রতিবেশীরা যার অনিষ্ট এটার ভয় করে যে আমার ক্ষতি করেছে সে যদি আমরা বিপক্ষে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব এই ধরনের ব্যক্তি যাকে তার প্রতিবেশীরা সহায় মনে করে বরং তার কারণে প্রতিবেশীরা নিজেদেরকে অসহায় মনে করে আল্লাহ এমন ব্যক্তি জানলাতে প্রবেশ করতে পারে এদেরকে বিপ্লবে প্রতিবেশীর অনেক প্রতিবেশীর অনেক অধিকার কোরআন বলতে প্রতিবেশী তিন প্রকার প্রতিবেশী কয় প্রকার তিন প্রকার এক নম্বর প্রতিবেশী হল আর চারি বিনফুর বা প্রতিবেশী আবার আত্মীয় একই সাথে তার আত্মীয়তার একটা হক আছে আবার সে আপনার প্রতিবেশী এটাকে হক কয়টা আসতো যে আত্মীয় হিসেবেও আপনার সাথে পাওনা যায় আবার প্রতিবেশী হিসেবেও আপনার কাছে পাওনা আপনার আত্মীয় হিসেবেই তো তার সাথে ভালো আচরণ করা আপনার কর্তব্য আবার এই মানুষটা আপনার প্রতিবেশী এখন তার জন্য আপনার কর্তব্য আপনার দায়িত্ব এটা আরো বেড়বে আত্মীয় হয় এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলছেন আর জারিগুলো করবা হল এমন প্রতিবেশী যার ঘরের দেয়ালটা আপনার ঘরের দেয়ালের সাথে মিলিয়েছে এমন প্রতিবেশী আপনার দেয়াল আর তার দেয়াল আশাপাশি অর্থাৎ দেয়ালে এই পারে থাকে থাকেন ওই পারে সে থাকে এবং আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী सबची भलो आचरण के पावना जेहेतु से आपनार सबसे निकटतम प्रतिशत प्रति केहयोगित समाज सकलों दायित्व आते तो आपनार दायित्व सबसे बीस कारण से तो एक अपनी थे सुविधा असुविधा होते सुविधा असुविधा समाज सब्ज्य सहयोगा कर सब कई बीस करतब्य তার সুবিধা অসুবিধায় তার পাশে দাঁড়ানো এদিন মাদারি সবচেয়ে বেশি হল তার সবচেয়ে বেশি আর বল যার যুবদী এই ধরনের প্রতিবেশী সেও কিন্তু আপনার ছ আচরণ এবং আপনার তার পাওনাদ আপনার তার হকদার দেয়ার থাক না কিন্তু সে নিকুটে থাকে ব্যাখ্যা অসুবিধায় পাশে থাকা তারা দুঃখ দুঃখ ইত্যাদি সুখ খবর নেওয়া এটা একটা দায়িত্ব এটা একটা কর্তব্য এখানে এই করা যাবে সে কোনদিন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি তো কত বিপদগ্রস্ত ছিলাম কোনদিনকে আমার খবর নিতে তার বিপদে আমি যাবেন এটা মনে করা যাবে মনে করতে হবে সে কোনোদিন আছে বরং সে কোনদিন হয়তো বা এসেছে আমার দেয়ালকে ভেঙে দিতে কোনদিন সে এসেছে আমার ঘরকে ভাঙার জন্য এসেছে আজকে তার ঘরটা ভেঙে গেছে আমি আজকে যাব তার ঘরটাকে আমি আজকে তার দেয়ালটাকে আমি আজকে তুলে দিই আর আমি তাকে সহযোগিতা করবো এটা প্রতিবেশী হিসেবে সে কর্তব্যটা দিচ্ছেন স্বয়ং আল্লাহ হুকুমটা আল্লাহ তাকে যে আমি সহযোগিতা করবো এটা তো তার জন্য বলবো আমার জন্য তাকে যে সহযোগিতা করবো আলার হুকুম এই জন্য সে কেমন মানুষ তার আচরণ কেমন এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো তাকে সহযোগিতা করার জন্য আমাকে হুকুম যিনি দিয়েছেন তিনি তো তিনি আমার উপর অনেক মেহেরবান সে আমার প্রতি মেহেরবান আমি তার জন্য যাচ্ছি আমি যাচ্ছি আমার পাঠি ছিল দুপুমের জন্য দেখতে হবে দুপুর টাকা মুসলমানি আমার উপরে আল নাম জারি ওয়াল জারি ওয়াল জারি বা প্রতিবেশী আবার আত্মীয় প্রতিবেশী আবার অনাত্মীয় প্রতিবেশী একদম পাটের প্রতিবেশী প্রতিবেশী নিকটতম প্রতিবেশী প্রতিবেশীদের হক হলো তাদের সাথে একতারের আচরণ করো প্রতিবেশীদের হক হলো তাদের সাথে এক আচরণ করো আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল বলছেন তোমরা মুসলমান বুঝতে পারবা সুন্দর পরিপূর্ণ মৌমিন তুমি কিভাবে হবে আল্লাহ রসুল শিক্ষায় দিতেছেন যদি তুমি সুন্দর নির্বিজা এবং পরিপূর্ণ হতে চাও মুসলিম হতে চাও তাহলে তোমার যারা প্রতিবেশী তাদের সাথে আচরণ করো করথা হলো আমাদের সমাজে আমরা প্রতিবেশীদের উপর যে কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে এটা বুঝি ভালো প্রতিবেশীদের খোঁজ খবর ওরে সম্পর্ক রাখি আমরা একদম রাখি না এরকম কিন্তু আমরা প্রতি বেশি করি আমাদের সমাজের ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সম্পদের দিক দিয়ে সামাজিক স্ট্যাটাসের দিক দিয়ে যারা আমাদের সম্পর্কে আমাদের সমাজের মাঝে যারা ধন সম্পদ মান মর্যাদা সামাজিক স্ট্যাটাসের দিক দিয়ে আমাদের সমান না বরং আমরা একটু উচ্চ তারা একটু নিচ আমি সাথে না সে থেকে ঝুঁকি আমরা আমাদের সমাজের এমন সব ব্যক্তিদেরকে আমাদের সিজেমন প্রতি করি প্রতিবেশী মনে করি যারা সমাজ একসাথে যাদের সাথে চলতে পারে যারা আমার সাথে চলার উপযুক্ত যারা আমার বন্ধু সজন এদেরকে প্রতিবেশী মনে করি কিভাবে এটা এই কথাটা কিভাবে বলা হইল এ কথা জলিল কি আমি বাকিদেরকে যে প্রতিবেশী মনে করি না এই কথাটা আপনি বুধদেরকে ভাবেন এটা তথ্য পারিবারিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের সকলে বেড়ে সম পর্যায়ে যারা প্রতিবেশী এদেরকে দেওয়ার যারা আমাদেরই প্রতিবেশী কিন্তু তারা একটু ঝুঁকিতে থাকে তারা একটু দুর্বল এদেরকে আমরা আমাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা তাদেরকে সেইভাবে ডাকি না মনে করি যে সে তো আমার তেমন প্রতিবেশী তার উপর তো সে তো আমার এই অনুষ্ঠানে আসার হকদার না পাওলেদার আমরা মনে করি যে এদেরকে দাওয়াত দিতে হবে হ্যাঁ পাওনা দার দাওয়াত না দিলে এর খারাপ করবে আমার একটা অনুষ্ঠানে এদেরকে দেওয়া দিতে হবে বন্ধু বান্ধব একসাথে চলছে কিন্তু ওই একই সমাজে যারা একটু আপনার অর্থনৈতিক ভাবে যারা একটু নিম্ন এদেরকে মনে করি এদেরকে তো এদের উপর আমার কোন কর্তব্য না এরা তো আমার কেমন প্রতিবেশী না এরা আমার সমাজের লোক না অথচ দেখে আল্লাহ রকম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন সতর্ক করছেন যে পুরে ঘোরের অধিবাসী আমার যে প্রতিনিধি তার প্রতি আমার দায়িত্বও বেশি কর্তব্যও বেশি তার হকও বেশি তার হাদিসের কাছে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলতেছেন মা আমার দিন মা বি কত শক্ত কথা যারা আসলেই নিজেকে আল্লাহ রসুলের উম্মত মনে করে উন্মতো আলমদের একজন সদস্য মনে করে হাদিস তো এরকম হাদিস শোনার পর কেঁপে উঠাচ্ছে আল্লাহ রসুল বলতেছেন মা আমার বি মা ওই ব্যক্তিটা আমার প্রতি রাত্রিবেলা তৃপ্তি সহকারে আহার করার পর সে বিক্রাম গ্রহণ করল বা যা রুহু যা ইয়রু জিলা তার পাশের প্রতিবেশী সে তার প্রতি বেশি শিক্ষুদের আর যে পরিতৃপ্ত রাতের বেলা আহার করে সে নিদড়ায় গেল আল্লাহ বন্ধুদের এমন ব্যক্তি যে তার প্রতিবেশীর খবরও রাখে না যে তার প্রতিবেশী শিক্ষুদার্থ সে আমার প্রতি ইবানি আনে নেই বা আমান দিন আমার প্রতি সে ইবানি প্রতিবেশীন প্রতি দায়িত্ব এবং কর্তব্য সাল আলাইহাল্লাম তার হাদিসের মাধ্যমে গুরুত্ব দিয়েছেন এ সমস্ত হাদিস গুলো তার প্রমাণ এই সমস্ত হাদিস আমাদের চর্চায় আসা আমাদের আলোচনায় আসা এবং এ সমস্ত হাদিসগুলোর উপর আমাদের আমল আশা করে প্রতিবেশী আমরা মনে করি যে প্রতিবেশী হলো যারা আমার পাশের বাড়ি এরা হলো আমার প্রতিবেশী যার বাড়ি আমার বাড়ির পাশে এরা আমার প্রতিবেশী আমরা মনে করি প্রতিবেশীটা হওয়ার জন্য শুধু পাশের বাড়ি হতে হবে তাই নিয়ে প্রতিবেশী হবে কিন্তু এটাও ভাবা দরকার যে শুধু বসবাসের ক্ষেত্রেই প্রতিবেশী বরং আমার দোকান আর আপনার দোকান পাশাপাশি তিনি দুইটা দোকান ও প্রতিবেশী দুইজনের দোকান এখানেও প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর থেকে সহযোগিতা প্রতিবেশীর প্রতি সহকর্মিতা এটা পেশ করা এটা এটাকে উপস্থাপন করা एकजन हल आम बारे पासवेशीक हल आम कर्मक्षेत्रेवेशम क्षेत्री हिस कर्म कर से सहयोगित कौनादान तरपदे आपदे आगे पशे दाड़ तुमति समृद्धि এটাকে আমি সহযোগিতা করব কিভাবে সেও উন্নতি করতে পারে কিভাবে সেও তার ব্যবসায় লাভবান হতে পারে এই সমস্ত বিষয়গুলোতে আমরা সহযোগিতা করবিস দেখেন আজকের ঝুঁকটা হলো প্রতিযোগিতা আমাদের মাঝে আজকে এত প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা হল হক আদায়ের প্রতিযোগিতা আমরা হক নষ্টের প্রতিযোগিতা আমরা অন্য অন্যকে সহযোগিতা করতে চাই না কি বিপুতে দিতে দেখা যায় আমার পাশে একজন ভাইয়ের দোকান একজন ক্রেস্টার এক দোকানে যাচ্ছে তার সাথে দান্দর করছে যেন তাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসছে যেমন যেন অন্যের মুখ কি খাবার একজনের মুখে সে খাবার গ্রহণ করছে জানিদের মুখ খাবার খাইরা এ খাবার কান এটা অন্যায় ইসলাম এই ধরনের অন্যায়কে এই ধরনের একজন ব্যক্তির হক হকের উপর আঘাত করাকে ইসলাম সমর্থন করে আমার কর্তব্য তাকে সহযোগিতা করে আমার দায়িত্ব তাকে সহযোগিতা করে আমি ইচ্ছা করলে পারি একজন ব্যক্তি একটা পণ্য ক্রয় করার জন্য আমার কাছে এসেছে আমার কাছে এটা নাই আমি তাকে বলতে পারি যে আমার পাশের ভাই ওনার দোকানে বাউরার প্রতিষ্ঠানে এটা পাওয়া যাবে আপনি তার কাছে যান আমরা বলে করি না পাওয়া যাবে আমার কাছে পাওয়া যাবে তো আপনি যেটা চাচ্ছেন সেটা নাই তবে তার যুক্তি যে এটা আছে এটা গ্রহণ করে অথচ আমি পারি কিন্তু তাকে সহযোগিতা করতে আমি একজন ব্যক্তি সে যা চাচ্ছে তাকে সহযোগিতা করতে পারে যে আমার কাছে এই পণ্যটা নাই কিন্তু এই পণ্যটা অন্যের কাছে এটাও হক এটাও হক ইসলাম প্রতিবেশীর মর্যাদা এবং প্রতিবেশীর প্রতি সৎ আচরণ এটা ইসলামে এত গুরুত্বপূর্ণ যে প্রতিবেশী হিসেবে মুসলিম অমসলিম সবাই সবাই অনেকে মনে করে যে প্রতিবেশী সে তো কাপের সে তো মুসলমান না কাপের হিসেবে কি ভালো আচরণ ইসলামের হুকুম হল প্রতিবেশী সৎ আচরণ হতে পারে যে লোকটা আমার আপনার সৎ আচরণ যখন আমি আপনি তার সাথে করতে থাকব আমার আপনার এই আচরণের বিনিময়ে আল্লাহ তালা তার অন্তরে ইমান ঢেলে দিচ্ছে हो हो हो शी डोकी हो कमेशी गरीब होकशी धनी हूं प्रतिशी साथ भालो आचरण करा प्रतिबी के सहयोगा करा তার সাথে আহসাম পূর্ণ আচরণ করা এটা ইসলামের রূপম এবং গুরুত্বপূর্ণ হকম এত গুরুত্বপূর্ণ হুকুম হাদিসের মাঝে বলতেছেন আসিম ইলা তোমার প্রতিবেশী সাথে আসামের আচরণ করো তখন মুসলিমা তাহলে তুমি মুসলিম হতে পারো তুমি মুসলিম হতে চাও তাহলে তোমার মাঝে এই গুণ অর্জন করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটা তোমাকে চিন্তা সাথে জুলুম না প্রতিবেশীর সাথে ভালো আচরণ আজকের কারাকারির পৃথিবীতে আজকে প্রতিবেশী প্রতিবেশীদের দ্বারা সবচেয়ে বেশি আচরণ করা হয় বলতেছে প্রতিবেশী প্রতি গুণাবলী অর্জন করা এটা হলো তোমার এক সাথে সংশ্লিষ্ট আর তুমি যে মুসলিম এক দলিল হল তুমি যে মুসলিম তার আলামত হল যে প্রতি বিশীর সাথে তোমার আচরণ কেন আজকের জুমার শুধবার মাধ্যমে আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষা এই শিক্ষাটা আমরা শেখার চেষ্টা করি আমরা সবাই শেখার চেষ্টা করি এবং এটা এমন একটা শিক্ষা এটা ইসলামের এমন একটা ভুল আল্লাহ রসুল এ গুণ যদি অর্জিত হয়ে যায় তাহলে কিন্তু মুসলমান হয়ে আমরা এই গুণটা অর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করি বিভিন্ন আচরণ এটাকে সহ্য করতে হবে এমন পরিস্থিতি আসবে মজা হবে যে না আমি প্রতিশোধ গ্রহণ করি আমিও করা জবাব से पातकल मरवे हमयो तके पातकल मारी इस्लाम एक चीज कहता है इस्लाम बोले ला तद बिल हसना वल सय्याह इद फा बिल लबीह हसन फिजल नबीय बयनाक व बयनहु अदवा বলতেছে সে তোমার সাথে অন্যায় আকরণ করতেছে অন্যায়ের জবাব অন্যায় দ্বারা হয় না অন্যায়ের জবাব তুমি অন্যায় কর না অন্যায় দ্বারা অন্যায়ের জবাব হয় অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিও না সে গাড়ি দিতে গাড়ির জবাব তুমিও গালি দি না এটার মানে বাহাদি না এটা বাহাদুর করা হয় না তা হজম কর কারণ সে যে তোমার কি গালি দিল সে যে তোমার সাথে অন্যায় আচরণ করল তোমার এক বিঘা জমি বা তোমার এখান থেকে এক শতাংশ জমি অন্যায় ভাবে দুরপূর্বক সেটি কেমনি অন্যায়ের দ্বারা সে কি করলো পাপ করলো গুণান করলো ঠিক না কাটা অন্যায় অন্যায় না অন্যায় করবে গণবুদ্ধ অন্যায়ের জবাবে অন্যায় না অসৎকর্মের জবাবে অসৎ অসৎকর্ম না অসৎকর্মের জবাবে পাক খুব দুর্বল ঠিক লেকি খুব শক্তিশালী জিনিস পাপ খুব দুর্বল জিনিস পাপ কিন্তু শক্তিশালী না পাপ দুর্বল একজন ব্যক্তি যখন পাপ করে একজন ব্যক্তি যখন অন্যায় করে সে দুর্বল হয়ে আর একজন ব্যক্তি যখন লেকির কোনো কাজ করে সে শক্তিশালী হয়ে যায় কে বলতেছে আপ্লাহ আল্লাহ তাকে ব্যক্তি अन्ायकारी व्यक्ति मिथ्यादादी व्यक्ति अन्ाय भावे संपत्त के आत्मसात्कारी से पापे एक आघात पापर से पापा सब समय आघात बोलते थके तुम्हें पापी तुम्हें पापी तुम्हें पानी से এখন তার এই পাপের জবাবে তুমি যদি পাপ করো তার গালির জবাবে তুমি গালি দাও তাহলে আমিও পাপ করছিস সুতরাং মীমাংসা হয়ে একটা মীমাংসা হয়ে সে আমারে গালি দিচ্ছে আমি তার গালি দিচ্ছিলাম সেও আমারে গ্যালি আমাদের দুইজনের মধ্যে একটা মীমাংসা হয়েছে সে যে পাপটা করলো সে পাপের পুনরুভূতি তার মধ্যে থাকে তার কাছে মনে হয় দি পাপ করছি কারণ আমি তো এই গালি দিয়ে অপরাধ করে থাকি শুধু আমার গালি দিয়ে অপরাধ করছি কিন্তু দেখেন সে আপনি কি গালি দেওয়ার পর আপনি যদি গালি দিলেন না চুপ থাকলেন সে অপরাধী হয়ে সে ভাববে গালি দিলাম তো দিল উত্তর দিল লোকটা তো উত্তর দিল ঠিক থাকলে আমি তাকে কষ্ট দিলাম আমি ঝুলুন করলাম আমি জানেন আমি একজন মানুষের উপর ঝুলুম করলাম সে তো পারতো আমাকে আরেকটা গালি দিতে কিন্তু লোকটা তো আমার গালি দিল সে আমার প্রত্যেকটা কথাকে হজম করবে এটা তার মনের মাঝে আঘাত করতেছে তার হৃদয়ের মাঝে ক্ষরণ করতে চাই তাকে আঘাত করতে তুমি এমন একটা মানুষ তাকে তুমি এইভাবে আঘাত করলে সে খুব মানসিক একটা পীড়া মানসিক একটা যন্ত্রণার মাঝে সে ভুগতে থাকে তাহলে আমার কথা বলতেছে না কোরআনের কথা বলছে আচ্ছা এই অবস্থার মাঝে কোরআন বলতেছে এখন তুমি যদি তার সাথে একটা ভালো আচরণ করো এই অবস্থায় এমনিতে সে তোমার সাথে খারাপ আচরণ করছে তোমার একদিন গাড়ি দিতে সে পেরিসাম যাতে গাড়িটা দিয়ে ফেললাম পেরিসাম এর মাথায় তুমি যদি তারপরে একটা ভালো আচরণ করো সে আরো দুর্বল হয়ে গেল আরো দুর্বল হয়ে তোমরা পাপ আর নেই কে সমান মনে করো না পাপ খুব দুর্বল জিনিস নেকি অনেক শক্তিশালী জিনিস द्वारा उच्च मान एक सत् आचरण द्वारा तुम्हें तरह अन्याय आचरण के दे जवाब देवार चेष्टा करो ये अन्ाय करते তুমি ওইরকম তার বিপদে তার পাশে দাঁড়িয়ে তুমি তাকে সহযোগিতা করে তুমি তার পাশে দাঁড়াও তাকে একটা বদলা গালি না সে বদলাটা তুমি তার সুন্দর করে সুকর্ম নিয়ে যাও সে তোমার ঘর থেকে ভেঙে দিয়েছে আজকে তার ঘর যে ফুল পুটতেছে তুমি সেখানে এমনটাকে নিভানোর জন্য তুমি উপস্থিত হয়ে যাও তোরা মুসলমানদেরকে এই তুমি শত্রুতা তুমি যদি আচরণ করে যেতে থাকো সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত কে বলতেছে ইসলাম মুসলমানদের কি শিক্ষা দেয় তোমার প্রতিবেশী যত খারাপ হোক যত তুমি তার সাথে ভালো আচরণ সে কাছে হোক তুমি তার সাথে ভালো আচরণ করো এবং যারা না হয় সে তোমার সাথে অন্যায় আচরণ করলো তুমিও তার সাথে অন্যায় আচরণ করলে সে তোমাকে গালি দিল তুমিও তাকে গালি দিলে তাহলে তো তুমি কিছুই করবে তুমি চাকরির প্রতি গুরুত্ব করলে নিজে ক্ষতি করবে তাই আমাদের যারা প্রতিবেশী তারা আমাদের সব আচরণের হকদার যে যত সে তত বেশি আমার ভালো আচরণের ভাওনাদান আল্লাহ রসুস করসাল্লাম হাজিদের মাঝে বলতেছেন আফসিম ইলা জানিকা তোমার প্রতিবেশীর সাথে একবারের আচরণ করো ভালো আচরণ করো তার পাওনা যে সৎ আচরণ তোমার সাথে যে পাওনা যার তুমি তার সাথে সেই সৎ আচরণ করো তখন মুসলিম হতে পার আল্লাহ আমাদের সবাইকে ভালো আচরণ করার তর্তিক দান করবে এই দুই ধরনের প্রতিবেশীর ব্যাপার গেল একটা আত্মীয় প্রতিবেশী আর একটা অনাত্মীয় প্রতিবেশী পুরাণ তৃতীয় আরেক ধরনের লোকের সাথে ভালো আচরণের হুকুম দিয়েছে এটা হল অশ্বা ইল জনিকের সঙ্গী আচরণ করো তার সাথে যে ক্ষণিক সময়ের জন্য তোমার সঙ্গী লোকটা তোমার অপরিচিত লোকটা অপরিচিত তুমিও তা কি না তো তোমাকে চিন কিন্তু কোন কারণে কিছুটা সময়ের জন্য একত্রিত হয়ে গেছো তুমি কিভাবে তোমার যাওয়া মিরপুর থেকে গুলিস্তান বাসে উঠবে সেও তুমিও বাসে এই সামান্য সময় মিরপুর থেকে গুলিস্তান যাওয়া করতে পান্ডের মাঝে সে তুমি পাশাপাশি থাকবে এর আগে কোনোদিন তুমি তাকে দেখবো নাই এরপরে হয়তো বা কোনোদিন তার সাথে তোমার দেখা হবে এরকম হইতে পারে না এই মানুষটা হল প্রণিকের সময় আল্লাহ পুরাণ বলতেছে এই খনিকে তোমার যে সেও তোমার প্রতিবেশী কিছুটা সময়ের জন্য সে তোমার পাশে তোমার কাছে এ মানুষটা বসা তুমি তার সাথে ভালো আচরণ একসাথে ওই বিভিন্ন বিল দিতে হয় না পানির বিল দিতে হয় গ্যাসের বিল দিতে হয় লাইন ধরতে হয় লাইন ধরা সবাই লাইন ধর এজায় এই মানুষগুলো কেউ কেউ কিনে না কেউ কাউকে জিবে না ইসলাম বলতে এটা কিছুটা সময়ের জন্য এই মানুষগুলোর সাথে তুমি একত্রিত হি এই মানুষগুলোর সাথে তোমার কর্তব্য ভালোবাসো তুমি মানুষগুলোর কারো প্রতিম করো মানুষগুলোর সাথে জানে মুখ তুমি মধুরুম হও তুমি কষ্ট ভুপ কর তোমাকে কেউ যদি কষ্ট দেয় তুমি সহ্য করো কিন্তু যে মুসলিম হিসেবে তুমি কাউকে কষ্ট দিবে না ইসলাম গোপুর দিক অত্যাহেদে পেয়ে যাননি ক্ষণিক সময়ের সঙ্গে দেখেন আজকে আমরা যদি জড়িত করি আমাদের নিজেদের আচরণ আমরা যদি আজকে একটু আমরা করি তাহলে দেখা যাবে আমরা মনে অপরিচিত লোক কষ্ট এ মানুষটার সাথে তার কোনোদিন দেখা হবে কারণ আমি আজকে যে তাকে কর্ত দিব কোনদিন তো মাছ পাওয়ার সুযোগ পাবো এই মানুষটাকে আমি যে কষ্ট দিবো আমি কি কোনদিন তার সাথে মাছ পাওয়ার আরেকবার সুযোগ পাবো সুযোগই পাবো সমস্ত মানুষদের ক্ষেত্রে বাসে যখন উঠ বিভিন্ন লাইনে যখন দাঁড়ায় তখন আমরা মনে করি যে আগে যাওয়ার বাজ্যে আগে শীত থেকে দখল করার বাদ্যে অন্য কারণে দুল করার বাদেই নিজের কাহা দিল বরং নিজের অধিকার নিজের আয়েতটা এটা কি সবার সাথে প্রতিযোগিতা করে কিভাবে এটা নিজের করে নেওয়া যায় আমাদের সেদিকে একটা সুখ থাকবে ইসলাম বলছে সময়ে তোমার সঙ্গী এ সঙ্গীতটা অনেক গুরুত্ব এ ব্যক্তিটার সাথে সৎ আচরণ করো কারণ এই ব্যক্তিটার সাথে সৎ আচরণের বিনিময় এটা এই ব্যক্তি কোন দিন তোমাকে দিতে পারবে না এটার বিনিময় তুমি ফেলে আল্লাহ আপনি আপনার প্রতিবেশীর সাথে সব আচরণ করেন অন্যায় করেন না কারণ ভাবেন আমি অন্যায় করলে জবাব দিন নানা ব্যাপার আছে কিন্তু এই জায়গাতে এসে আমাদের আকলা আমাদের মন মানসিকতা চূড়ান্ত গভীর প্রকাশন ইসলামের এত গুরুত্বপূর্ণ ইসলামের কয়েকটা হুকুম আপনাদের সামনে আনে কোন জমায়েত কোন সমাবেশ কোনোভাবে আপনি বিশেষ করে আপনি জুমার দিন আমরা সবাই মসজিদে একত্রিত হয়ে ইসলামের উপ আপনি পরে আসছেন আমি আসছেন তো এটা হলো নিয়ম এটা হলো সৈয়দদের লক্ষ্য আপনি পরে আসছেন চলে বসেন মানুষের ঘাড় দিনিয়ে সামনে উপস্থিত হওয়া এটা কঠিনভাবেই জুমার ফুদায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন মাহিবে হুকুম হল এই সামনে যারা আসবে তারা এমন করবে না যে আগে তিন তিনজনের জায়গা নিয়ে বসে থাকেন পরে যারা আসতেছে এরা বসার জায়গা পাচ্ছে ইসলাম এখানে সমর্থন করে ইসলাম করে তুমি আগে আসছে সুন্দর করে বসে আর অনেক মানুষ ভেতরে আসবে তাদেরও জায়গায় খুব গোলাম কি इसलमी शरियत हुकुमर तुम्हें पर आने वो जेखने तुम जाओ से बचे जाओने जरा मशा आज धार दिंग तुम्हें सामने उपस्थित होना कारण तुम एम सब व्यक्ति एम घर दिंगे एस तुम बरक्त कर सब व्यक्ति तुम कष्ट दिशो তোমার আচরণে এমন সব ব্যক্তিরা কষ্ট পাচ্ছে তুমি তো কোনদিন এদের কাছে ক্ষমা উচিত করসলামের গুরুত্বপূর্ণ হোক জুমার দিন মুসলমানদের বড় জমায়েত হবে ঈদের দিন মুসলমানদের বড় জমায়েত হবে সেখানে প্রত্যেকটা মুসলমানকে ইসলাম এটা হুকুম দিয়েছে এবং এইটা আল্লাহর উত্তর আলিম তাহবা একরমদের পুনর যে তোমরা সবাই আসবে খোঁজবু মেখে আসবে আকর মেখে কেন এই রকমটা কেন হুকুমটা এজন্য বিশাল জমায়ের অনেক মানুষ একত্রিত হবে এ জায়গায় প্রচুর মানুষ একত্রিত হলে একজন আরেকজনের দ্বারা কষ্ট পাবে ঘাম হবে বিভিন্ন ধরনের দুর্বন্ধে এই ধরনের মজ দিয়ে সবাই যদি সুগন্ধিভাবে আসে সবাই সবাইকে সহযোগিতা করেন আপনি আসবেন সবার জন্য আপনি খুশব বেঁধে সবার জন্য কিন্তু উপহার নিয়ে আসেন আপনি জমার দিন আসবেন আপনার আশেপাশে যারা বসে বেশি সকলের জন্য সুন্দর এক আদর দেখে আপনি আসবেন আপনার এখানে বসে আপনার আশেপাশে সবাই তৃপ্তি পাবে সবার আপনার নাম পর্যন্ত সে আতুরের সুগন্ধি পৌঁছে যাবে সবাই আরাম পাবে অনেক মানুষ একত্রিত হবে কিন্তু কেউ কার দ্বারা কষ্ট পাবে না ইসলাম চার যখন আমরা একত্রিত হব অনেক বড় জমায়েতে আমরা যখন একসাথে হব আমরা যেন এমন থাকি আমাদের আশাতে যেন এমন সুন্দর হয় যে আমাদের কেউ কারো দ্বারা কষ্ট না পায় আমাদেরকে বলা হয়েছে উত্তম পোশাক পরিধান করে আসে পোশাকটা যেন গয়লা না হয় পোশাকটা যেন দুর্গন্ধ না হয় কারণ আপনার বয়লা পোশাক আপনার দুর্গন্ধময় পোশাক আপনার ঘামে দিকে পোশাক এটা অন্য মুসলমানদের জন্য কষ্টদায়ক ইসলামের হুকু প্রত্যেক নামাজের আগে তুমি রাজু করবে ওজুর সময় মেট্রাক যেন বারবার সবর তুমি যেন তোমার মুখের দুর্গন্ধ দ্বারা অপর মুসলমান অপর কোন ব্যক্তি যে ক্ষণিক সময়ের জন্য তোমার সঙ্গী সে যেন কষ্ট না হয় একজন মুসলমান সে সব সময় সচেতন থাকবে এই বিষয়ে যে আমার কোন আচরণ ইচ্ছাই হোক পরিচ্ছাই হোক গোপনে হোক প্রকাশ্যে হোক আমার কোন আচরণ দ্বারা আমার কোন কার্যকলাপ দ্বারা যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয় সমাজ কষ্ট না হয় অপর কোন মানুষ যেন কষ্ট না পায় এমন সুন্দর এবং পরিচ্ছন্ন ভাবে থাকা এটা ইসলামের প্রতি আমরা ধর্ম এবং ধার্মিকতা মনে করি নামাজ ডাকা ঘর এটা ইসলামের এটা ইসলামের পীড়া কিন্তু আমাদের আমলা আমাদের সৌন্দর্য এটা হল ইসলাম আখলাক হল ইসলাম নামাজ এটা তো বুনিয়াদী ইসলাম ইসলামের ভিত্তি আর আমার আচরণ আমার আমলা আমার কথাবার্তা প্রতিবেশীর সাথে আমার আচরণ আত্মীয়ের সাথে আমার আচরণ ক্ষণিক সময়ের জন্য যে মানুষটা আমার সঙ্গী এ মানুষটার সাথে আমার আচরণ এটা হল হয়েছে এই জন্যই বলা হয়েছে মুসলিম যদি হতে চাও তোমার প্রতিবেশী তারপরে একটা আচরণ সময়ের জন্য যে রিক্সাওয়ালা আপনাদের তোমার কমিটমেন্ট সেটা আদায় কর এই গরিব মানুষটাকে কষ্ট দিও না এই গরিব মানুষটা তোমার কাছ থেকে আসতে আসতে যে কষ্ট পাবে এবং হতে পারে সে কষ্ট নিয়ে চলে যাবে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে এই কষ্ট নিয়ে বুঝদান করুন এবং আমাদের পারস্পরের পরের যে সমস্ত হুকুম আছে হুকুক আদায় করে আমাদের সুন্দর সুন্দর এক সমান সুন্দর এক পরিবার সুন্দর এক্সপ্রেসি বিগুড়ে সুন্দর সিদ্ধান্ত করুন বাবান